জগৎ সম্পর্কে একটা আলোচনা সংক্ষেপে শুধু বলে দিই আল্লাহ রবুল্লা আলমী নিলেন কি জগৎ সমূহের রব রব মানে প্রতিপালক তিনি জগৎ কি কি করতেছেন পালতেছেন তো জগৎসমূহের পরিধিটা কতটুকু হাদিসের মধ্যে রসুল সালাম বলেছেন যে আমাদের জমি থেকে আসমানের দূরত্ব রাস্তা পাঁচ শত বছরের রাস্তা বাকি কি হিসাবে পাঁচ বছরের রাস্তা এটা রসুল কি করেন বলেন নাই এই পাঁচ শত বছরের রাস্তা কি হেঁটে হেঁটে গেলে না দরায় দরায় গেলে না উটের ওপর আরোহণ করে গেলে না ঘোরা দৌড়ায় গেলে না সে সময় তো আর কোন ছিল না প্লেন তো ছিল না কিসের গতিতে এটা কি করেন বলেন এটা অস্পষ্টই অস্পষ্ট বর্তমানে পৃথিবীতে বৈজ্ঞানিকরা খুঁজে যতটুকু পেয়েছে তারা দেখেছে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্বীটা হইল এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত পঁচিশ হাজার মাইল কয় মাইল পৃথিবীটা কত বড় এই জিনিসটা আগে বুঝলেন এক পাশ থেকে আরেক পাশ কয় মাইল থেকে দূরে চারদ আড়াই লাখ মাইল আড়াই লাখ মাইল যদি দূরে হয় তাহলে কয়টা পৃথিবী এখানে রাখা যাইব পঁচিশ তো দশটা সূর্য কদ্দূর দূরে নয় কোটি তিরিশ লাখ মাইল দূরে কত টিকি দূরে নয় কোটি ত্রিশ লাখ নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে এত দূরে এত দূরে এখন সূর্য থেকে যে আমাদের এখানে আলোতে পৌঁছে আলোর গতি হলো হইল এক লক্ষ হাজার হাজার ছিয়াশি এই দুই তিনটা জিনিস বালকেরা মনে রাখেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কয় হাজার মাইল তাহলে পৃথিবীর উপর তাকে আলো ঘুরানি দিতে পারব একবারে এক সেকেন্ডে কয়বার পঁচিশ হাজার মাইল ঘুরতে পারবো কয়বার সাতবার এক সেকেন্ড এই গতিতে সূর্য পর্যন্ত আলো পচতে লাগে সাড়ে আট মিনিট সূর্য থেকে যে রোডটা আমাদের পৃথিবীতে বর্তমানে আছে সূর্য থেকে রওনা দিচ্ছে কতক্ষণ আগে সাড়ে মিনিট আগে এখন যদি সূর্য শূন্য সূর্য দিয়ে ঘুমা দিয়ে উড়ে দেয় সাড়ে আট মিনিট পর্যন্ত পৃথিবীর থেকে আমরা সূর্য দেখবো আবার সূর্য যে আমরা দেখতেছি সূর্যের ছবিটা দেখতেছি আর ছবি ছবিটা কে গতিতে আসতেছে ছবিটা আমরা আচ্ছা যাই হোক দূরে নয় কোটি লক্ষ মাইল দূরে সূর্য থেকে আরেকটু দূরে আরেকটা নক্ষত্র আছে সূর্য হলো কি নক্ষত্র ওটার নাম হল প্রক্সি ওটা নাকি প্রক্সি ওটা হলো পঞ্চাশ আলোক বর্ষ দূরে সূর্যটা হলো সাড়ে আট মিনিট দূরে দূরে সাড়ে মিনিট দূরে সাড়ে আট মিনিটে ত্রিশ লাখ মাইল নয় কোটি ত্রিশ লাখ মাইল যদি সাড়ে মিনিট লাগে আট মিনিটে নয় কোটি 30 লাখ মাইল গেছে তাহলে পঞ্চাশ বছর সেটারে কোটি কোয়া হিসাব করে করে নেব মাথায় ধরা ধরবেন হ্যাঁ পারবো কি ওই কয় কোটি কেবেন কোটি কোটি কোটি কোটি কোটি কোটি কোটি কোটি নয় কোটি কোটি কোটি কুটি কি বুঝবেন এই কোটি কোটি করলে ওই ঠিক চুকি করবেন না বুঝবেন না এই জন্য বৈজ্ঞানিকরা ওই হিসাব গুলি আর কোটি দিয়েও করে না লম্বা দিয়েও করে না কি দিয়া করে হিসাবটা এই হিসাব দেন না করে যে সূর্য হইলো সাড়ে আট মিনিট দূরে আর ওইটা হইলো পঞ্চাশ বছর দূর এমনি কিন্তু স্বাভাবিক দিনে আমরা সাড়ে আট মিনিট দূরে করলে কথাটা বুঝে না আর কয় বছর দূরে পঞ্চাশ বছর দূরে তাহলে পঞ্চাশ বছর দূরে এতটুকু দূরত্ব একটা বস্তু এটা কত বিশাল জায়গা এর মধ্যে দিয়ে ফাঁকা পুরা রয়েছে না কথাটা আচ্ছা দুটা নক্ষত্রের হিসাব কইলাম কয়টা নক্ষত্রের এইভাবে দশ হাজার কোটি নক্ষত্রের একটা নক্ষত্র হইল সূর্য কয় হাজার কোটি নক্ষত্র আর দশ হাজার কোটি নক্ষত্র আছে এক লক্ষ বেশ সম্পন্ন একটা জায়গার মধ্যে এক লক্ষ বেশ এর একটা বৃত্ত জিরা হবে এক লক্ষ বেশ এর একটা বৃত্ত হবে না বৃত্তটা কিন্তু আবার কি হবে না এক লক্ষ হবে না এক লক্ষ আলোকবর্ষ বর্ষ এক লক্ষ কি আলোকবর্ষ আলোক মানে আলোর গতিতে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত যাই তো এই বৃত্তটার কতদিন লাগবো এক লাখ বছর লাগবো এমন একটা বৃত্তের ভিতরে নক্ষত্র আছে কত ডি হাজার কোটি কয় কোটি দশ হাজার কোটি নক্ষত্র মানে সূর্য বুঝছেন তাইলে ওই এলাকাটা কতদূর ওই এলাকাটা কত বড় তাহলে এই দশ হাজার কোটি নক্ষত্র আছে এই এক লক্ষ আলোকবর্ষ এলজে কি ব্যাস এই ব্যাসের দ্বিতের মধ্যে কয় হাজার কোটি নক্ষত্র দশ কোটি এই নক্ষত্রের জগৎটাকে কি বলে নক্ষত্রের জগত বাংলাতে বলে সায়াপথ বাংলাতে কি বলে ইংরেজিতে বলে গ্যালাক্সি কি বলে তারা তারাগুলি আসলে আকাশে সবগুলি কি করতেছে নক্ষত্র গুলি প্রত্যেকে তার আপন কক্ষ পথে কুল্লু ফি ফালাকি বাহন পুরান বলতেছেন সবগুলো তার আপন কক্ষ পথে কি করতেছে সাতার কাটতেছে গ্যাস বাহন মানে কি করতেছে সাতার কাটতেছে আসলে তো এগুলো কোন কাঠের উপর না বা কোন রেলের রেলের টাকার উপর না কোন ধরনের কোন চরকি দিয়ে চর্খিটা কি হয় লম্বা হয় না গুল হয় এই ফালাক শব্দের অর্থ হলো গুল বৃত্ত আল্লাহ রব্দুল আলমিন বলছেন যে আকাশে যে এই জিনিসগুলো আছে এগুলি তার বৃত্তের মধ্যে কি করতেছে সাঁতার কাটতেছে চলতেছে চলতেছে গ্যালাক্সি এটা একটা কি গ্যালাক্সির বেশ কদ্দুর করলাম এক লক্ষ আলোক বর্ষ না আলোক বর্ষ পার হওয়ার পরে এরপরে বৈজ্ঞানিকদের হিসাব হইলো যে এরপরে ফাঁকা কোন নক্ষত্র নাই ফাঁকা কতটুকু ফাঁকা বাইশ লক্ষ আলুক বর্ষ পর্যন্ত কোন কিছু নাই কত লক্ষ আলুক বর্ষ লক্ষ আলুক বর্ষ পর্যন্ত ফাঁকা এই ফাঁকা পরে গিয়ে আরেকটা নক্ষত্র জগৎ পাওয়া গেছে ওটার নাম ওরা কি নাম ওটা হলো কতটুকু এটা দেড়গুণ মিল্কি ওয়ের চেয়ে ওইটা কত বড় দেড় বড় ওটা পনেরো লক্ষ কোটি নক্ষত্র কি এটার মধ্যে তো দশ লক্ষ কোটি নক্ষত্র আসিল কয় লক্ষ কোটি কি নক্ষত্র ওইটা নক্ষত্রের জগৎটা মিল্কি এন্ড্রোমিডা এন্ড্রোমিডা থেকে আরেকটু এইভাবেই ত্রিশ লক্ষ আলোক বর্ষ অথবা পঁচিশ লক্ষ আলোক দূরে আরেকটা নক্ষত্রের জগৎ আছে তবে হইলো এইগুলোর আশেপাশে আর এমন পঁচিশ ত্রিশ লক্ষ আলোক আর দূরে আছে নক্ষত্রের জগৎ আছে পড়ে এমন আরো একটা ধরেন পড়ে পাঁচটা মূল্লা একটা কি হইলো নক্ষত্রের জগতের একটা এরিয়া হলো। এটারে বলা হয় ক্লাস্টার ইংরেজিতে কি কথা ক্লাস্টার বাংলাতে কয়েক গুচ্ছ গ্যালাক্সি মানে কয়েকটা গ্যালাক্সি একটা থেকে একটা জায়গা জমা হয়েছে এই গুচ্ছ গ্যালাক্সি একটার পরে এরপরে দেখা যাইতেছে ফাঁকা এরপরে পঁচিশ লক্ষ পরে আর কিচ্ছু নাই এক দুই কোটি আলু পরে দেখা যাইতেছে আরেকটা গুচ্ছ গ্যালাক্সি আছে পঁচিশ ত্রিশ লক্ষ পরে আর কিছু নাই এর চাঁ ছাইডার পরে আর কিচ্ছুই নাই কিছুই নেই কিছুই নাই কিছুই ধরা পড়ে না এক দুই কোটি আলুক পরে দেখা যাইতেছে কি আরেকটা এমন গুচ্ছ গ্যালাক্সি মানে এমন কয়েকটা গ্যালাক্সি একটা এরিয়া কতটুকু জায়গা কতটুকু তারপরে ভাবে আকাশের মধ্যে নিজেদের সন্ধান পাইছে কুপে একশো রূপে নক্ষত্র একশো রূপরে গ্যালাক্সিও না একশো রূপে কি গুচ্ছ গ্যালাক্সি একশো গুচ্ছ গ্যালাক্সি পাঁচশো কি হয়ে যাবো গ্যালাক্সি হয়ে যাবে সর্বশেষ যে গ্যালাক্সি তারা একটারে সর্ব দূরে এদের নাম দিছে তারা কুয়াশার কি না কুয়াশার পরে সংখ্যা লেখে দুই সাত কি লেখে দামরা জানি না ওইভাবে কুয়াশার দুই সাত এর দূরে তৈলো আমাদের পৃথিবী থেকে চোদ্দশ কোটি আলোকবর্ষ বর্ষ দূরে আলোর গতিতে সেই পর্যন্ত পৌঁছতে কয় কোটি বছর লাগবে চোদ্দশো কোটি চোদ্দ কোটি না চোদ্দ কোটি চোদ্দশ দূরে সেই কুয়াশাটাও কিন্তু একটা আকাশটাকে আমি সাজাইছি নক্ষত্রগুলি দিয়া কিসের সাজাইছেন আল্লাহারা দুনিয়ার আকাশকে সাজাইছেন আল্লাহ কি দিয়া নক্ষত্র রাজ তাহলে এই চোদ্দশো কোটি আলুক দূর পর্যন্ত যে পর্যন্ত বৈজ্ঞানিকদের রিসার্চ করছে সেই পর্যন্ত এই পুরা এলাকাটা কিসের নিচে দুনিয়ার আকাশের নিচে এখনো দুনিয়ার আকাশের নিচে যে আরো কত রয়ে গেছে এই হিসাব বৈজ্ঞানিকদের কাছে নাই এবং বৈজ্ঞানিকদের শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল হয়তো এরপরে আরো কিছু থাকলে আমরা হয়তো সেই পর্যন্ত কি করতে পারবো না পৌঁছতে পারবো না আমাদের দূর বীণ কি করবে না পৌঁছবে না কেন পৌঁছবে না সেটার আবার তার একটা কারণ বর্ণনা করছে বলছে যে আমরা দেখি ওখানে ব্লু শিফট রেড শিফট তাদের একটা পরিভাষা আছে যে পৃথিবী থেকে যে বস্তুটা যত দূরে সেই বস্তুটা আরো দ্রুত দূরে সরে যেতেছে দ্রুত কি করতেছে দূরে সরে যেতেছে যেই জিনিসটা যত দূরে সেই দূরে সরে যাওয়ার গতিটা কি তত বেশি যে দূরে সেরা যাইতেছে সেইটা দূরে সরে যাওয়ার গতি হইল আলোর গতির পঁচাশি পারসেন্ট মানে প্রায় আলোর গতির কাছাকাছি আর পনেরো পার্সেন্ট নিলে কোনটা যদি আলোর গতিতে দূরে সরে যাইতে থাকে তাহলে সেটাকে আমাদের এখানে কখনো করবেন আমরা না আমাদের সেই দূরবীনে ধরা পড়বে না কেন ধরা পড়বে না কারণ কোন জিনিস অস্তিত্বে ধরা পড়তে হলে সেটার আলোটা ফুকাসটা এখানে কি করতে হয় থাকতে হয় আর সেটার ফোকাস না থাকলে এরপরে আর কি করবো না এরপরে আর বুঝছেন কথাটা বুঝতে পারে কষ্ট হয়ে গেছে গা আলোর গতি প্রাপ্ত যদি হওয়া যায় কোন বস্তু তাহলে সেটাকে আর কখন আমরা কি করবো না দেখবো না এই গতিতে যদি দূরে সেরা যায় আমরা কি করবো না দেখবো না এটা দেখা সম্ভব না আকাশের যে ব্যবস্থা পরিষ্কার বোখারের রেতের মধ্যে আসছে রসমকে নিয়ে যখন জিব্রাইল আকাশে গিয়েছিলেন তখন আকাশের দ্বার কেটেছেন বন্ধ পেয়েছেন জিব্রাইল গিয়ে আকাশের দ্বার খোলার জন্য আওয়াজ দিচ্ছে ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে মান কে এসেছেন বলছে জিব্রাহ বলছে আপনার সাথে পাঠানো হয়েছে জিব্রাহ বলছেন যে হ্যাঁ আকাশের দাবা কি করা হয়েছে খোলা হয়েছে তাহলে যেখানে রসদমকে নিয়ে যাওয়া এরপরে এই তিন প্রশ্নের জবাবের পরে দেখতে হয়েছে তাহলে অন্য কেউ সে আকাশ ব্যক্তির উপরে যেতে পারবে আর কল্পনাই করা যায় না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 এই যে পাঁচশত বছরের রাস্তা বলেছেন সেটা কিসের গতিতে এখন আমরা কল্পনা করতে পারি অবশ্যই কিনা আলোর কড়া বছরের রাস্তা তো না সেটা কিসের গতিতে সেটা আল্লাহ কি করেন ভালো জানেন কিন্তু হাদিসের যে বিবরণ আসছে সে বিবরণ অনুযায়ী প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আবার প্রথম আসমানটা মোটা কয়শ বছরের পাঁচশো বছরের ঢাইকা রাখে তাহলে সেটা কত বড় কত বিশাল বিশালতার সীমা আছে এরপরে দ্বিতীয় আসমান মানে দ্বিতীয় আসমান এর মধ্যে আর তৃতীয় স্নানের মধ্যে ফাঁকা এই পাঁচশো বছরের তারপরে তৃতীয় আসমানের। তল সেটা আবার কতটুকু মোটা পাঁচশো বছরের রাস্তা মোটা এইভাবে প্রতিটা আসমান এর তল পাঁচ শত বছরের পরিমান মোটা আবার এর মধ্যে আর পরবর্তী আসমানের ফাঁকা পাঁচ শত বছরের রাস্তা তাহলে সাত আসমানে কত বছরের রাস্তা হবে সাত আসমানে পাঁচশত পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার বছরের রাস্তা কি হবে সাত হাজার সাত হাজার বছরের সাত হাজার বছরের রাস্তা কি হবে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 এরপরে সাত আসমান আমরা কিন্তু প্রথম আসমানের বিস্তৃত এটা কিন্তু আমরা শেষ করতে পারি নাই এটা যতক্ষণ পর্যন্ত নির্ধারণ না করতে পারবো সেই একটা মানে কত এটা কি করা যাবে না নির্ধারণ করা যাবে না এরপরে হলো কিসের অবস্থান আল্লা পাকে আরসের অবস্থান বিশাল মাঠের মধ্যে একটা ঢাল ফেলে রাখলে যতটুকু জায়গা দখল করবে আল্লাহর আড়স হলো কি সেই বিশাল মাঠ আর সাত আসমান সাত জমিন কুর্সি সেটা হলো একটু কি ঢাল একটা ঢাল একটা বিশাল মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে আল্লাহর আর্স হলো সেই বিশাল সেই আর আজিমের অধিপতি কে আল্লাহ রব্বুল আলমিন মানুষের বুঝ অনুযায়ী আল্লাহ রব আলমিন এই বিষয়টিকে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন বহুয়া রব্বুল আরশিল আজিম যে তিনি আর সে রব এখন সে রবকে রব এখন আমরা রব মানুষ এই জন্য কবরের সর্বপ্রথম প্রশ্ন কি মার রব্বু তোমার রব কে রব্বুল আলমিন আলহামদুলিল্লাহি রবুল আলমিন যে সব প্রশংসা জগৎসমূহের রব আলার জন্য রব বিষয়টা স্মরণ করায় দেওয়া হইতেছে কবরে যাওয়ার পরে কি বলবে রব পুরানিমের সুতো সুরা গেলি ফুল আউজিল ফালাক নাচ এখানে বারবারে রবের আলোচনা আসতেছে এইজন্য রব যদি চেনা না হয় না হয় বিশাল ঝামেলায় পরে যেতে হবে